আইসার আদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সালাত আদায়কালে আমি তার কিবলার দিকে পা ছড়িয়ে রাখতাম তিনি সাজদা করার সময় আমাকে খোঁচা দিলে আমি পা ছড়িয়ে নিতাম তিনি দাঁড়িয়ে গেলে আবার পা ছড়িয়ে দিতাম